বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোর ব্যাপারে যাতে করে আমরা কবিরা গুণা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি এবং সগিরা গুনাগুলো যাতে রব্বুল আলমিন নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জন্য রব্বুল আলামিন মিজানের পাল্লায় নেকিকে যাতে ভারী করে দেন আর অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে ভাষায় ফা দেন করিমের সুতরাং উভয় জগতে চিরস্থায়ী জানাতে পরকালে সুখী হওয়ার জন্যে রব্বুল আল আমিন আমাদের সকলকে কবিরা মুক্ত সগিরা ক্ষমা করে দেওয়ার বাস্তবতায় ধন্য হওয়ার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে তা হল তর্ক সালা বা নামাজ বা সালাত ছেড়ে দেয়া আল্লাহ সুফান একটি মাত্র ইবাদতকে দুনিয়ার বুকে ফরজ করেননি বরং পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত একটি মাত্র ফরজ বিধান যা আল্লাহ সুফান ফরজ করার জন্যে বাধ্যতামূলক করার জন্যে বিষ্ণনবি মোহাম্মদ রসুল্লাহ সাল তালিহি ও আলহি ওমকে দুনিয়ায় নয় এক দুই তিন করে সপ্তম আকাশের উপরে তার আর শে আজিমে ডেকে নিয়েছেন মেয়রাজ এর মাধ্যমে মেয়রাজ এত উপহার হিসেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লামকে মৌলিক চারটি জিনিস দিয়েছেন এর মধ্যে প্রথম এবং প্রধান হল নামাজ বা সালাত শুধু তাই না ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি ফাউন্ডেশন পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে এর প্রথম হলো ইমান দুই নাম্বার হলো সালাত বা নামাজ আদ্লা সালাত যুগে যুগে শরীয়তে আদ্লাহ সালাত বা নামাজকে পাঁচওয়াক্ত দৈনিক ফরস করেছেন এবং এই প্রসঙ্গে আমরা প্রায় সবাই জানি রসুল সাল্লাহ তালা আলী হুসাল্লামের আজ থেকে সালাত রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ হওয়ার বিধান নিয়ে যখন নেমে আসছিলেন মুসা আলি হিসালাম যিনি রসুল সাল্লসমের আগে এই পৃথিবীতে রসুল হয়েছিলেন মানুষের মাঝে এসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ ছিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ হসমকে পরামর্শ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ তিনি আর রাতে পারবে না কমি আনুন রসুল সাল্লাহ তার পরামর্শে রব্বুল আলমিনের কাছে আবেদন করলে উপরে ফরজ করেছেন এবং বিশেষত এই স্বাব তাকে দিবেন সুফান আল্লাহ এটা রব্বুল আলমিনের ওয়াদা কারণ মেয়েরা যে আল্লাহান ডেকে দিয়ে চারটি জিনিস দিয়েছেন প্রথম হলো সালাত যা ছিল পঞ্চাশ ওক্ত পরবর্তীতে পাঁচ ওক্ত ফরজ হয়েছে দুই নম্বর আল্লাহ হান তাহলে বিধান ঘোষণা করে দিলেন ভালো কাজ একটি যদি কেউ করে আল্লাহ তাহলে দশ দিয়ে গুণ করে দশ গুণ করে তার আমল নামায় দিয়ে দেবেন বেশি অনেক বেশি হতে পারে কিন্তু ন্যূনতম দশগুণ কেউ অপরদিকে অপরাধ একটি যদি করে কেবল একটি লেখা হবে তিন নম্বর রব্বুলালামী রসুলসামকে মেয়েরা যে ডেকে নিয়ে তৃতীয় যে বিষয়ে ঘোষণা করেছেন তাহলে তিনি শিল্পের অপরাধ ক্ষমা করবেন না এতদ ভিন্ন যত অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর চতুর্থ সুরাতুল বাকার সর্বশেষ তিনটি আয়াত আল করিমা রব্বুল আলমিন হাবিব ঘোষণা করেছেন আর শাজিম এর নিজ থেকে আমাকে উপহার দিয়েছেন সুরাতুল বাকার শেষ আয়াত আলকারিমাগুলো এই যে রব্বুল আলমিন জকাত হজ রোজা এইসব কিছু দুনিয়ায় আমাদের উপরে ফরজ করেছেন সসুলসল্লাহির মাধ্যমে কিন্তু একটি মাত্রায় বাদত সপ্তাক আরবুল আলমিনুসলাম নামাজকে ইসলামের পঞ্চম ভিত্তির দুই নাম্বার বলেছেন রসুল নিজে ঘোষণা করেছেন বৈন আল আব্দাল কুফ তার কুসালা আল্লাহর বান্দা আর কাফের পার্থক্য হলো নামাজ যে আল্লাহর বান্দা সে নামাজ বা সালাত কায়েম করে আর যে আল্লাহর বান্দা নয় কুফুরি করে সে নামাজ পড়ে না সালাত কায়েম করে না নামাজ আর সালাত কুফুরি এবং ইমানের মধ্যে পার্থক্য আমরা প্রশ্ন করতে পারি যে কেন এই সালাত কায়েম করব। করবো তালা সালাত কায়েম কেন করব আমরা নিজেই তা ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব কোরআন আল কেরিমে তুলে ধরে ধরে এর অন্যতম একটি বিষয় হলো যে আল্লাহ সফুত আদম আলিহিসকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন কিন্তু নিজে সঙ্গ দিয়ে নিজে জ্ঞান শিক্ষা দিয়ে মাটির ডিবি আদম আলীহি সালামকে আশরফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব হিসেবে ধন্য করেছেন তারই সন্তানরা যুগ সময় স্থান কাল পাত্রে রব্বুল আলমীর একান্ত কাছে যদি হতে চায় রব্বুল আলমিনকে একান্ত কাছে যদি পেতে চায় আর নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য জন্যই অবাফানাহুয়াতার অতি কাছে যাওয়া উচিত আর রব্বুল আলমিনের অতি কাছে যাওয়ার জন্য একটি ইবাদত তার নাম নামাজ কারণ নামাজে স্যাজদা যখন ব্যক্তি সাজদা দেয় অবাশো ভা নাহুয়া তালার অতী কাছে পৌঁছে যায় রব্বুল আলমিন নিজেই সুরতুল আলা সর্বশেষ আয়াত আলকার আমাদেরকে ডেকে বলেছেন ওয়সিব স্যাজদা করো আমাকে আর আমার অতি কাছে চলে আসো চৌত্রিশটি স্যাজদা এর মধ্যে আল্লাহ সুফানকে অকান্ত কাঁচে পাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ এবার প্রশ্ন হল যে ব্যক্তি এই সালাদ করে না कबिरा गुणा लिप्त सालाद कायम ना करा कबीरा गुणा तब कार्य जे व्यक्ति प्राप्तयस्कमान एने ईमान आनयन प्राप्त बस्क हे व्यक्तर उपरे साल फरज नामज नाम काएम करते ही शुद्ध तप्तयस्क हेचदा के नाम शिक्षा दीते এমনকি রসুল সাল্লাহ করে বলেছেন করো সাত বছর বয়স থেকে এবং দশ বছর বয়সে নামাজ বা সালাদ যদি কায়েম না করে তাহলে তাহলে শাসন করো তার মানে সালাতের শিক্ষা পরিবারে বাচ্চা বয়স থেকে কৈশোর থেকেই সূচনা হবে যৌবনের আগে नामज है प्राप्तयस्क हाथे साथी प्रबय व्यक्ति ईमान आनये घोषणा देर पर नाम सालय ना करविरागुन लिप्त एमकी रसुल्ला अल्लम कठिन भाषा बोले जो व्यक्ति प्राप्तयस्कमान दाबी कर अथच स्वेच्छाएं संज्ञान नाम झेड़े देखुरी বন্ধুগণ আসুন না এর থেকে আমাদেরকে বের হতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী ইমানের দাবি করলে। নামাজ কায়েম করতেই হবে সালাত কায়েম করতেই হবে আর তা দৈনিক পাসবার আর দৈনিক পাসবার সতরো ডাকাত ফজরের নামাজে দুই রাকাত জোহরে চার রাকাত, আসরে চার রাকাত মাগ্রীব তিন রাখাত এশা চার রাকাত। এই সতর রাখাত দিন আর রাতে ফরজ যদিও ফকিরগণ এই নামাজকে বোঝানোর জন্যে আমাদের সুবিধার জন্যে স্তর স্তর ভাগ করেছেন ফরজ সুনতে মোয়াক্কাদা সুন্না নফল ঠিক এমনি করে করে মুস্তাহাব এই যে শ্রেণী পার্থক্য নামাজের এটা আমাদের সুবিধার জন্যে তবে যেন রাখতে হবে অবশ্যই সালাদ কায়েম করতেই হবে আর আদান লাভের এই মাধ্যমকে নিজের দুনিয়া এবং পরকালে সফলতায় ধন্য করার চেষ্টা করতে হবে আদ্লাস ভাওয়াত বিপদগ্রস্ত মানুষকে অসহায় মানুষকে সাহায্যপ্রাপ্তি ব্যক্তিকে তার একান্ত সাহায্য চেয়ে দুইটি রাস্তা বাতলে দিয়েছেন রব্বুলা আলমী নিজে বলেছেন সাহায্য যদি চেতে চাও তব্বুল আলমিনের কাছ থেকে অনুগ্রহ পেতে চাও বিপদ বিপদমুক্ত হতে চাও তব্বুল কি কাছে পেতে চাও তাহলে দুইটি কাজ কাজ হল সবর কর ফকিগণ বলেছেন সবর মানে হলো সাওম বা রোজা আর সালাত মানে সালাত বা নামাজ সুতরাং তালাকে একান্ত কাছে পেয়ে তার সাহায্য পাওয়ার একমাত্র রব্বুল আলমিন ঘোষিত শ্রেষ্ঠ রাস্তার অন্যতম সালাত যেটা ইমানের পরিচয় এবং পার্থক্য এবং আল্লাহ মুস্তিমের বা নামাজকে তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করেছেন অর্ধেক বান্দার অর্ধেক আর তা এইভাবে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে ভাগ করেছেন সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কথা বলতে চাই নামাজ পড়তে হবে আল্লাহ সাথে কথা বলা মানেই তো আদম আলী সাল্লা তালাম সৃষ্টির সেরাজীব হতে পেরেছিলেন আমারও তার সন্তান হিসেবে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ হওয়ার বাস্তবতা প্রিয় বন্ধু আমরা এই বিষয়ে আরও কথা বলব এবং কিভাবে নামাজ ছেড়ে না দেয়া যায় নামাজ বা সালাত কিভাবে কায়েম করা যায় আর কি কি পর্যায়ে নামাজ নষ্ট হচ্ছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের সাথেই থাকুন ছোট্ট বিরতির পর সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মাদানি আর আপনারা দেখছেন রসুল্লাহ সাল্লাহু আলহিউ বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত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 জাহাঙ্গীর <muchan> <muchan> <muchan> <muchan> कथाजे इतिबृत्तीमयिकाश परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম আহমতুল বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সবাইকে নিয়ে বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ দুই বাগে ভাগ করে নিয়েছেন। নিয়েছেনহার প্রত্যেকটি আয়াত সাতটি আয়াত যখন সালাদ কায়েম বা নামাজি ব্যক্তি এক এক করে পড়ে এবং থামে উত্তর দেন আল্লাহ সফহা আলাহ আজ তো আমরা কোনো নেতা কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা কোনো ফ্যামাস ব্যক্তির কথা বলতে পারলে টেলিফোনে বা সাক্ষাতে কত গর্ব অনুভব করি আকাশ আর জমিনের সষ্টা চাঁদ আহতার সাথে কথা বললে মর্যাদার নয় এর নাম সালাদ এর নাম নামাজ শুধু তাই না নামাজ এমন একটা এই বা যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ বৈজ্ঞানিক শৈল্পিক এবং আদর্শিক এর মধ্যে ব্যায়াম রয়েছে এর মধ্যে সুন্দর সমাজ বিনির্মাণের চেতনা রয়েছে এর মধ্যে নান্দনিকতা রয়েছে শুধু তাই না নামাজ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সরল সঠিক জীবনে ধন্য করে কিন্তু এই নামাজকে আজ আমাদের হচ্ছে রসুল সাল্লু তাল আলী হুসাল্লাম নিজে নামাজ শিখেছেন জিব্রিল আলিহসাল্লামের কাছ থেকে এবং তিনি মিম্বরের উপরে দাঁড়িয়ে নিজে সালাদ বা নামাজ কায়েম করেছেন দেখিয়েছেন সাহাবাইকার বলেছেন যেমনি আমি কায়েম করছি আজ আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি রসুল সাল মতো সালাদ কায়ে করছি কারণ নামাজ ছেড়ে দেয়া সালাদ কায়েম না করা কবিরা গুণা তিন প্রসিদ্ধ মাঝ হাবির ইমা আমের মতো তৌবা করা চারা অবশ্যই ক্ষমা হবে না পাশাপাশি রসুলসল্লাহ তালা আলী হুসাল্লাম নিজেই বলেছেন অনেকগুলো সূত্র মতে বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত একদিন একজন নামাজি নামাজ পড়লেন রসুলসাল্লাম দেখলেন থাকে বললেন তুমি আবার ফিরে যাও আবার সালাত কায়েম করো কালাম তুসাল্লি তুমি নামাজিই পড় নাই বর্ণনায় রয়েছে তিনবার ব্যক্তিটিকে আদেশ করলেন সে একবার শেষ করে আবার গেল একবার শেষ করে আবার গেল বললেন নামাজ হয়নি তার মানে নিজের মতো নামাজ পড়লে হবে না কেবল নিজের মতো নামাজ পড়লে নামাজ কায়েমকারী ভয় লাগলাম না অনেকে নামাজ পড়া সত্ত্বেও সালাদ বাজ্যত দৃশ্যত কায়েম করা সত্ত্বেও তার সালাত হচ্ছে না সে সালাত পরিত্যাগকারীর মতোই আজিজ তারা প্রমাণিত শুধু তাই না কঠিন ভাষায় বলেছেন ধ্বংস তো যে নামাজ কায়েম করে না তার জন্য অবশ্যই কিন্তু যে নামাজ পড়ে সালাত কায়েম করে তার জন্যও ধ্বংস ফাইল ওয়াইল, ধ্বংস নামাজির জন্য কে আন, আল্লাদ এক নম্বর যে তার নামাজ আমারকে ব্য খবর বুঝে না কিচ্ছুই দুনিয়ায় অনেক কিছু শিখেছে হাজার হাজার পৃষ্ঠা পড়েছে অনেক লেকচার দিয়েছে বক্তৃতা করেছে বিবৃতি দিয়েছে সাহেব হয়েছে টাকাওয়ালা হয়েছে ব্যবসায়ী হয়েছে কিন্তু সৌরাতুল ফাতে হা বিশুদ্ধ উচ্চারণে পড়ার তৌফিক হয়নি শিখতে পারেনি শিখেনি সৌরাতুল ফাঁতের অর্থ বুঝে না দুনিয়ার অনেক কিছু শিখেছে কিন্তু নামাজের তেলাওয়াত কৃত সোরা আয়াত তসপিগুলো জানে না কি অর্থ বুঝে না মনে হয় তুতা পাকির মতো পড়ছে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই বেখবর তার জন্য ধ্বংস দুই নাম্বার আল্লা দিন আহম আউ অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে অসভা তাহলে দেখবেন রব্বুল আলমিনকে খুশি করার জন্যে তার আদেশ হিসেবে ফরজ হিসেবে এই চেতনা অনেকের থাকে না নাই আর যে লোক দেখানোর জন্যে নামাজ পড়ে সে নামাজ পড়া সত্য নামাজি নয়। রব্বুল আলামিন বলেছেন সুতরাং বন্ধু আজ আমাদেরকে বিশ্লেষণ করা উচিত নামাজ না পড়ে কবিরাগুনা কুফুরিতে লিপ্ত অনেকেই আবার অনেকেই যেন তেনভাবে নামাজ পড়ার মাধ্যমে অথবা অবজ্ঞা অবহেলা তুচ্ছ এর মাধ্যমে নামাজ কায়েম করা সত্ত্বেও বেনামাজি কবিরাগুনায় লিপ্ত আবার অনেকেই হয়তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ইমানের চেতনায় নয় আদানও তার আদেশ হিসেবে নয় আল্লাহান তাই সতর্ক করে দিয়েছেন নামাজ কেউ রয়েছে এমন অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের কারণে গুরুত্ব না দেয়ার কারণে কারণ আমাজের দশ বাঘের এক ভাগ কবুল হয় কারণ আমাজের দশ ভাগের দুই ভাগ কবুল হয় ঠিক এমনি ভাগ ভাগ করে পারসেন্টেজ করে করে অনেকের কমে চায় সুতরাং প্রিয় বন্ধু আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই একটু নিজেকে প্রশ্ন করুন নামাজ পড়ি সালাত কায়েম করি কদ্দূর হয় কত পার্সেন্ট হয় নাকি শয়তান আমাদের নামাজকে চুরি করে নিচ্ছে নাকি আমি নিজেই শয়তানের বন্ধু হয়ে নামাজ ছেড়ে দিচ্ছি যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন কুফুরি এবং কবিরা গুনায় লিপ্ত রয়েছেন বন্ধুগণ আল্লা আলাহ আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসার তৌফিক দিন আমিন প্রসঙ্গত আমরা এবার কয়েকটি বিষয় বলতে চাই যার মাধ্যমে ব্যক্তি নামাজ কায়েমের অভ্যাস তৈরি করতে পারে এবং তার নামাজটা যথাযথ হয় বন্ধুগণ অবসুয়ালা কর আনাল কেরিমে সালাত বা নামাজের আদেশ করতে গিয়ে আখিমো বলেছেন আখিমো আদেশ করে বলেছেন একামাত করো কায়েম করো প্রায় সকল ফকি একমত একামাত সালাদকে একামত করা মানে হলো জামাতের সাথে পড়া ফকিগন তাই বলেছেন জামাত জামাতের সাথে নামাজ পড়াটা করে স্বেচ্ছায় অপরাধী রসুল সালামের কাছে আমাকে কি জামাতের নামাজ থেকে একটু ছুটি দেয়া যায় রসুল কোন কথা বললেন না অন্ধ হেঁটে যাচ্ছেন রসুল সাল্লা প্রশ্ন করে অন্ধ তুমি কি আজান শুনতে পাও তিনি বলেন হা শুনতে পাই বললেন তাহলে আজানের উত্তরে দিবা মসজিদে এসে জামাতের নামাজ পড়ল জামাতের সাথে আদায় না করা অভ্যাসে পরিণত হয়েছে অনেকেই হয়তো বলবো জামাত পরীদ সপ্তাহে একদিন কেবল জুমার নামাজ অথবা বছরে দুই দিন দুই ঈদের নামাজ অথবা মাঝে মাঝে বদ্ধুকন কেউ কেউ বা এমন যে রমজান মাস আসলে পুরা মুসল্লি রমজানের ঈদ চলে গেল নামাজ গেল রোজা গেল এবাদত সব গেল রমজান আসলো শুরু হলো রমজান শেষ সব শেষ মৌসুমী নামাজি ঠিক এমন মৌসুমি নামাজি যারা সপ্তাহে একদিন নামাজি যারা বছরে দুই দিন নামাজি যারা তারা কি কবিরা গুণায় লিপ্ত নই তারা কি জানি কখন মারা যাব তবফুল আলীন মালাকুল মৌতকে যদি পাঠিয়ে দেন আর বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ হয় অবশ্যই চান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না কে আমাদের কঠিন দিনে প্রথম যে রব্বুল আলমী হিসাব নেবেন তার নাম নামাজ যার নামাজের হিসাব মিলে যাবে সবকিছুই তার মিলে যাবে আর নামাজের হিসাব যার মিলবে না তার সবকিছুই সমস্যা হবে বন্ধুগণ আজ আমাদের অনেক পরিবার আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সমাজ সামাজিকতার অনেকেই নামাজ পড়ে না অথচ রব্বুল আলমিনের নবীগণ আলি হিমুসাল্লাম দোয়া করেছেন শুধু তাই না রহমাতুল জন্য আলী বলেছেন সাত বছরের বাচ্চাকে নামাজের আদেশ করো দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আজ আমরা কয়জন মা বাবা শাসন করেছে। কয়জন নিজেও বা শাসিত হয়েছি দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে আসলাম দশ বছরের বাচ্চা নামাজ না পড়লে শাসন করতে বলেছেন আর আজকে আমাদের ঘরে যদি ২০ বছরের ছেলে ২৫ বছরের মেয়ে ৩০ বছরের পুত্রভধু আর চল্লিশ বছরের বেগম সাহেব নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাহলে কি করা উচিত বিবেকের কাছে প্রশ্ন করা উচিত শুধু তাই না যে করে সালাদামাজ নাই যে করে বরকত নাই কারণ কবিরা গুনা সব সময় আর গুনা তাকে বারবার তাদেরকে ধাক্কাতে থাকে অপরাধ বারবার ধ্বংসের দিকে নিয়ে যায় কল্যাণার সফলতা তারা লাভ করতে পারে না আল্লাহ রাহুত আলা মোহাম্মদ রসুল্লাহের মাধ্যমে সালাদকে কায়েম করা শিখিয়েছেন রসুল সাল্লাম সালাদ কায়েম করেছেন আর ই সালাদ কায়ে জামাতের নামাজে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ইমামত করেছেন রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের ইমামতে সালাত কায়মের বাস্তবতা প্রমাণিত হয়ে সৌহার্দ্য সম্পৃতি আর বাতৃত্ব প্রতিষ্ঠিত যে মুসলিম সমাজে কারণ নামাজ সাক্ষাৎ কিছু উপকার দেয় যখন জামাতে এক ইমামের পিছনে অদাস গুলাম হয়ে সবাই দাঁড়ায় প্রথম আজকের পৃথিবীতে বারবার উচ্চারিত হয় মানবাধিকার মানুষের মর্যাদা মৌলিক অধিকার সবাই সমান মানুষে মানুষের সমান ভেদাভেদ নাই কিন্তু কে পেরেছে একমাত্র সালা তেমন একেবার সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় তাই পরকালে জাহান্ন নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়ায় সুখী সমৃদ্ধ এবং সৌহার্দ্যময় প্রেম প্রীতি ভালোবাসার সমাজ পরিবার আর রাষ্ট্র করতে হয় তাহলে অবশ্যই কবিরাগুনা সালাদ শপথ নিতে হবে আমাদেরকে ধন্য হয়ে তারই গুলাম হয়ে উভয় জগতে আমরা সমৃদ্ধ হব আল্লাহ তৌফিক দিন আমি সংস্কার কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে এগুলো আসলে আলোচনা রহমান মাদানী মুী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজামান বিন আবদুল সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় সাক্ষী দেখে আমাদের বীর অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়